সম্মানিত শ্রোতাও দর্শক মন্ডলী আমরা রিয়াদ থেকে আলোচনা শুনে আসছি আজকে যে বিষয়ে আলোচনা হবে সেটি হলোই দুনিয়ায় কষ্টের জীবনযাপন করা এবং দুনিয়ায় স্বল্প জিনিসের উপর জীবনযাপন করা যে ফজিলত এ বিষয়ে আমরা এ অধ্যায় আলোচনা ইতিমধ্যে কিছু শুনে আসছি আজকে যে হাদিস থেকে আলোচনা শুরু হবে সেটি হলেই ওয়ান জাবেরিন রাজিয়াল্লাহ আনহু কাল যাবে রাজিয়াল্লাহ আনহু তিনি বলেন ইন্না কুন্না খান্দাকি না খান্দাকের যুদ্ধে আমরা খন্দক্ষন করছিলাম গর্ত খন করছিলাম ফলাইয়া কুদিয়াত সদিদা বলছে আমাদের মাঝে হঠাৎ করে একটা বড় শক্ত পাথর পেয়ে বসলাম খন্দক খোরার সময় শক্ত একটি পাথর আমরা পেয়ে গেলাম নবালাম ফাআলি কুদিয়া আর খন্দক তো তারা এসে রসুলকে বললেন যে এরকম বড় একটি পাথর আমাদের নিচে পাওয়া গেছে যে পাথরটি আমরা কেউ ভাঙতে পারছি না ফাঁকাল তিনি বললেন আনা না আমি নিচে নামছি সোম্মা কম এরপর উনি দানালেন ও বাতনুহু মাসুবিন বি আর ওনার অবস্থা ছিল যে উনি ক্ষুধার তারণায় ওনার পেটে উনি পাথর বেঁধে রেখেছিলেন ওয়ালা বিয়াদু লা ধা কান বলছি আমরা তিন দিন পর্যন্ত কোনো খাবার কোনো জিনিস চাকি নেই এই অবস্থায় না খেয়ে আমরা খন্দঃক্ষণ করছি ফাহাদ আল মেয়াওয়াল রসুসালাম সেই কুড়ালটি নিলেন ফা জারাবা ফালা ওয়া আউ আছেন উনি যে সেই শক্ত পাথরকে যখন উনি কোপ মারলেন তো তা সেটা টুকরা টুকরা হয়ে বালিতে পরিণত হয়ে গেল সেই পাথরটি টুকরো টুকরো হয়ে এটা চূন্য বিচন্ন হয়ে গেল এবং বালির মতো হয়ে গেল এটা ফাকুল তো আমি বললাম ইয়া রসুল্লাহ ই ইদাল্লি ইলাল বঈদ তো যাবির বলছে আমি যখন আল্লাহ রসুলামের এই অবস্থা দেখলাম যে খুদার তার ওনার পেটে পাথর বাঁধা অবস্থায় তো আমি ওনাকে বললাম আমি একটু বাড়ি যাচ্ছি আমাকে বাড়ি যাওয়ার অনুমতি দেন ফাকল তুই নেই আমি বাড়ি যে আমার স্ত্রীকে বললাম মা বলছে আমি রসই উল্লা সাহাশ্লামকে যে অবস্থা দেখলাম তাতে আমার ধৈর্য আর কুলাই না আমি বাড়িতে আসছি বলো খাওয়ার কিছু আছে কি না তার কাছে কিছু জবের আটা ছেড়ে নিলাম হাত্তা জাহিল এমন কি যখন আমরা সেই গোস্তি ডেক্সিতে উঠালাম সোম্মা জাবি আজীন এনকাসার বলছেন আমি যখন রসুল শাসমের কাছে আসলাম তখন আটাটিও প্রস্তুত হয়ে গেছে রুটি বানানোর জন্য এমন ছিল দেখছি যে সেটা পাক ছিল ফকুল তখন আমি বললাম তো আই মল্লি বলছেন আমি যে ওনাকে বললাম যে সামান্য কিছু খাবার আছে তো আপনি এবং আপনার সাথে একজন অথবা দুইজন আমার সাথে আসবেন কালা তখন জিজ্ঞেস করেন কাম কামহুয়া কতটুকু খানা আছে ফা দাকার তুলাহু আমি যখন ওনাকে বললাম যে সামান্য কিছু জও আর ছোট্ট একটি ছাগল ডবাই করেছি এতটুকু খানা আছে ফাকাল তিনি বললেন কাথির এটা তো অনেক খানা তাই জীবন ঠিক আছে কুল্লাহালা তানজে এল এটা একটা কাজ করো তুমি যে তোমার স্ত্রীকে বলো যে এই ডেকচিটা যেন চুলা থেকে না নামায় বলাল খুব এবং রুটিটাও যেন চুলা থেকে না নামায় হাত্তা আতি আমি না আসা পর্যন্ত কোমু ফল মহাজির আনসার রসুলাম সকল মহাজির এবং আনসারদেরকে উনি বললেন তোমরা সকলেই আসো দখাল তু আল ইহা ফাকুল উনি যখন এই এলান করলেন সকল মুজাহিদিন দিকে যখন আসো জাবির এর বাড়িতে খাবার দাওয়াত আছে তো জাবির বলছে আমি পথ করে পট করে এসে স্ত্রীর কাছে বললাম আনসার বলছে কি সর্বনাশ আল্লাহ রসুল তিনিও আসছেন এবং ওনার সাথে যত মহাজির এবং আনসার আছে প্রত্যেকেই ওনার সঙ্গে চলে আসছে কয়লা তখন স্ত্রী বলল হালসা এলাকা তিনি কি তোমাকে জিজ্ঞাসা করেছে যে কতটুকু পরিমাণ খানা আছে কুলতু বললাম আমি বললাম না আম হা উনি জিজ্ঞাসা করেছে করা তিনি বললেন ওদু হুলু ওয়ালা তাবাগাতু বলছেন তুমি প্রবেশ করো এবং তার ঢাক্কনটাকে খুলো না পাতিলের ঢাকনাটা তুমি খুলো না বলছেন তিনি রুটি ছিঁড়া শুরু করলেন ওয়াজা আলু আল আলহ্লাহাম এবং তার ভিতরে ঘোষ রাখা শুরু করলেন বলছেন ওয়ায়ু হাম মিরুল বর্মা এবং সেই ডেসটিটাকে উনি ঢেকে রাখলেন ওয়ত্তানুর এবং চুলাটাকে ঢেকে রাখলেন ইদা আখাদামিনহু যখন সেখান থেকে নিচ্ছেন নেওয়ার পর সেটা আবার ঢেকে রাখতেন ইলা এ বলছেন যে তার সাথীদের কাছে এই খাওয়াগুলি নিয়ে যেতেন এবং এভাবে বন্টন করতেন ফালাম ইয়াজাল ওয়াহরিফ হাত্তা সাবিয়া বলছেন এভাবে রুটি ছিড়ে ছিঁড়ে তাদেরকে গোস্ত দিয়ে এভাবে খাওয়াচ্ছিলেন কি তারা খেতে খেতে তৃপ্তি হয়ে গেছেন কুলি হা দা ওয়াহি তোমরা অনেক ক্ষুধা লেগেছে অনেক ক্ষুদা লেগেছে বোখারি এবং মুস্তেমের হাদিস সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা রসুরুল্লাহ আসলামের বাস্তব জীবনের কিছু নমুনা এবং ওনার সাহাবেকরাম জেনারা ছিলেন জেনারা। এই দিন এই পৃথিবীতে প্রচার করেছেন এবং এই দিন প্রচার করতে যেয়ে ওনারা জিহাদ করেছেন এবং খান্দকের মতো বিশাল বড় একটি গর্থ ওনারা নিজ হাতে খনন করেছেন আর তাদের অবস্থা হলেই তিন দিন পর্যন্ত তাদের পেটে খাবার কিছু নেই সবহান অন্য রেওয়াইতে আসেন যে তিনি বলছেন যে বহুম আল ফোন তারা সকলে প্রায় এক হাজার লোক ছিল এই বিষয়ে আর একটি আছে যে তার স্ত্রী বলেছিল যে দেখো दावत दिव दावत वाके शुद्ध दिबारे एक जन के दावत दिब अधिक मानुष के दावा दिए जान बेज ज्योति ना करी एक कथा क्योंकि अल्लाह रसुल जो उन्नी निजे पक्ष के सबा के दावत दिए कथा जो तरह स्त्री शुने से तकेंखाणर विषय शुने नहीं विधाय भलो जान যে উনি কিভাবে মানুষদেরকে খাওয়াবেন আনাসুতাল তিনি বলেন যে আবু তালহা তিনি বলছেন উম্মে সুলাইমকে বলছেন আমি রসুলামের আওয়াজটি শুনতে পেলাম একেবারে দুর্বল আওয়াজ আর আমি আওয়াজ শুনে বুঝতে পারছি রসুল সাহায্যাম ক্ষুধার্ত অবস্থায় আছেন ফাহালিমিন সেই তোমার কাছে খাবার কিছু আছে কি তখন উম সালাইম বলল না বলছেন হ্যাঁ বলছেন আটার কিছু রুটির কিছু অংশ উনি তার ওড়ার ভিতরে পিচিয়ে সেটা আমার কাপড়ের ভিতরে ঢুকো দিয়ে আমাকে পাঠিয়ে দিলেন যে এই খাওয়া নিয়ে তুমি আল্লাহ রসুলের কাছে পৌঁছে আসো ফা দাহাবহি আমি এই খাওয়াটি নিয়ে গেলাম ফা ওয়াজু রসুল আল্লাহিল মসজিদ তো আমি দেখলাম রসুল্লা সাল্লাম বসে আছেন মসজিদে মা এবং ওনার সাথে আরও অনেকে আছেন ফকম তু আমি ওনার কাছে পুষলাম ফক রসুল্লাহ সালাম তখন আল্লাহ রসুলাম বললেন আর আবু তোমাকে কি আবু তল্হা পাঠিয়েছে ফকুল তুল আমি বললাম হা তিনি বলেন আলী তো আমিন খাওয়ার জন্য পাঠায়ছেনি ফাকুলতু নাআম আমি فقال رسول الله صلى الله عليه وسلم قوموا فانطلقوا وانطلقت بين ايديهم तो अल्लाह रब्बी सल्लल्लाहु अलैहि वसल्लम সকলকেই বললেন যে তোমরা সবাই চলো রাবী বলছেন আমি এবং সকলেই আমরা এভাবে যাওয়া শুরু করলাম হাত্তা জীতু আবু তালহা فااخবারতুহু আমি যে প্রথমে আবু তালহাকে খবরটি জানালাম فقال আবু তালহা আবু তালহা তখন বলল يا ام سليم هي سليمر ما قد جاء رسول الله صلى الله عليه وسلم بالناس وليس عندنا ما نطعمهم الله الرسول صلى الله عليه وسلم বহু মানুষদের সাথে আমার বাড়ি আসছেন আর আমার অবস্থা হলো এই যে তাদের সবাইকে खाना দেওয়ার পরিমাণ খানা তো আমাদের মাঝে নেই সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী এই মুহূর্তে ছোট্ট একটি বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হব ইনশাআল্লাহ তাআলা যারা ভুলে গেছে আল্লাহর বিধান না পড়ে তুলে রেখে দিয়েছে মর্ম কথা দেখুন ইমানের খুঁটি সমূহ প্রতি সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বাংলায় Dialogue. Dialogue. Dialogue. Discussion. Discussion. Debate. Rebuttal. Rebuttal. Conclusion. Eliminate misconceptions about religion. Get enlightened. Witness Dr. Zakir Naik in a battle of words. Listen. Shommukh Shammore. Prathirishpottibar. Ratnawtaay. Apunosh Shamprachar. Shakal Chay Doshtaay Bangladeshay. <laughs> Beast TV Banglaay. আলহামদুলিল্লাহ ওসালাতাম ও আল্লাহ রসুলিল্লাহ সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী বিরতির পূর্বে যে হাদিসটা আমরা ইতিমধ্যেই শ্রবণ করেছি হাদিসের কিছু অংশ সেটি হলো এই যে আনাসহ তালা তিনি বলেন যে আমি যখন আল্লাহ রসুলকে যে বললাম এরকম তো উনি যে সালাম দিতে বললেন তোমাকে আবু তালহা পাঠাইছে বলছে হ্যাঁ কি খাবার জন্য বলছে হ্যাঁ তো উনি বললেন সকল সাহাবিকে বলেন যে তোমরা সবাই চলো আবু তাল্হার বাড়িতে খাবার জন্য তো বলছেন তো আবু তল্লাহা যে উম সালাইমকে বলছে যে সর্বনাশ সবাই আসছে যত মানুষ ছিল সেখানে বসা অবস্থায় সবাই আসছে আমাদের মাঝে তো সামান্য কিছু খাওয়া আছে এ সবার জন্য খাওয়া হবে না ফা আল তখন তার স্ত্রী বললেন আল্লাহ হু আর আলাম। তারা কিভাবে খাবে কি খাবে এটা আল্লাহ এবং তার রসুরই ভালো জানেন বলছেন ফান তালা কা আবু তল্লা হাত্তাল কে আর আল্লাহ এরপর আবু তাল্হা এগিয়ে গেলেন এবং আল্লাহর রাসূলের সঙ্গে معه الله রাসূল তার সঙ্গে সাক্ষাৎ করলেন hatta دخلا এমন যে দুইজনই বাড়িতে فقال <سؤال> الرسول عليه السلام halummi ma indaki ya ummu sulaym হে উম্মে সুলাইম তোমার কাছে যতটুকো আছে আমার কাছে নিয়ে আসো فا بذلك الخبز ও রুটিটি নিয়ে আসলো তার به الرسول صلى الله عليه وسلم ففتت ওছেন আল্লাহ নবী ওই রুটিটাকে ছিirte عليه ام سلمہ عッカ আল্লাহ রসুল রুটি ছিটছেন আর সুলাইম ঘি এবং তরকারি ওই রুটির উপর ঢালছেন সুম্মা কলা আল্লাহ রসুল কিছু পড়লেন যেটা উনি পড়া ভালো মনে করলেন সুম্মা কল এবং বললেন বলছে ওদের মধ্যে থেকে দশজনকে ডাকো জন আসলো আসার পর দশজনই পেট ভরে যখন খেলো খাওয়ার পর যখন চলে গেল থুম্মাকাল ইদানি আশারা বলেন আরো দশজনকে দেখো ফা আদিন আল্লাহম ফা থা খারজু তারাও খেলো খাওয়ার পর তারাও তৃপ্তি সহকারে খেয়ে তারা বের হয়ে গেল এইভাবে খেতে খেতে বলছেন সামানুন আশি জন ব্যক্তি এই সামান্য রুটি থেকে সবাই পেট ভরে তারা খানা আহার গ্রহণ করলো বোখারি মুসলিমের হাদিস সোমারদের শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা জানছিলাম दुनिया स्वल्प जिनपर सन्तुष्ट कष्टर जीवन जापन कर ले आल्ला तला तरज कि फिलत वर्णना कर हादिस शुनेल्लाबीम सहबायकर क्षुधार तारणा जरा बेहोश पड़े जित जैसे मानुष पागल बत तो आल्लाबीमें ते तुम्हारा पागल बोल ये आल्ला तला जानना जा तैयार कर रेखे ये जो तुम्हारा देखते परते जानते तुमरा एर चाहते बसी क्षुधार्तार चेषा करते बुजेसूल दुनिया दुनिया माल ए सम्पद एट मात्र सौंदर मात्र और आल्लर निकट जो सवाब थक आम थकार प्रतिदान जी आल्लर निकटे थको अत्यंत मूल्यवान से चमत्कार हो इशा आल्ला এরপরে যেটা অধ্যায় সেটা হল বাবুল কান আফাফ ওয়াল ফিল মাই সাথে জিনিসের উপর তুচ্ছ মনে করে তার উপর ধৈর্য ধারণ করে থাকা ওয়াল আফাফ এবং মানুষের কাছে কিছু না চাওয়া ওয়াল এখতেসাদ ফিল মাই সাথে এবং জীবনযাত্রার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করার বিষয়ে এ অধ্যায়টি ওয়াল এনফাক এবং আল্লাহ রাস্তায় দান খয়াত করার ক্ষেত্রে কর আল্লাহ তালা আল্লাহ তালা বলেন وما من دابة في الأرض إلا على الله رزقها سورة يهود سوية نمبر آيات الله تعالى قالت زمين رحبور جوتو قولي چوتش پت جنتو بيچرون کر چه بطيك رزق الله سبحان الله وقال تعالى, الله تعالى للفقراء الذين احصروا في سبيل الله لا يستطيعون ضربا في الأرض يحسبهم الجاهل أغنياء من التعفف يحسبهم الجاهلو اغنية جرا تدر بشوه جاننا تدر بشوه جرا اغغو ترا تدر كي دوني بولي اخيطو کري من التعفف منوشه ركسته كي سو ناچاور جننو منوشه ركسته كي سو ناچاور جننو تدر كي دوني بولي تر اخيطو کرتو دوني بولي بوجتو تعريفهم بسي ماهم تمي تدر كي تدر كي دهكتو مي چيني فلد بي لا يسألون الناس الحافا তারা মানুষের কাছ থেকে তারা এভাবে বারবার তারা মানুষের কাছ থেকে চেয়ে বেড়ায় না সুরে বাকর আল্লাহ আরো বলেছেন আল্লাহ তালা তাদের বিষয়ে বলছেন লোক যারা নাকি আল্লাহ রাস্তায় দান খয়াত করে লাম ইউসরিফু তারা ইসরাফ করে না বরাবরি করে না ওয়ালাম ইয়াক্তুরু এবং কোমু করে না ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা এবং বেশি আর কমের মাঝে মধ্যম পন্থা তারা অবলম্বন করে একবারে বেশিও না একবারে কম না যতটুকু প্রয়োজন এইভাবে তারা খরচ করে তারা যেমন জীবন করে সূরা ফুরকান 67 নম্বর আয়াত আমি জিন এবং মানুষদেরকে আমার এবার জন্য আমি সৃষ্টি করেছি কাছ থেকে কোনো চাই না এবং আমি তাদের কাছ থেকে কোনো খাদ্য চাই না যে তারা আমাকে খাদ্য খাওয়া আমি তাদের কাছ থেকে চাই না সুরজারিয় ছাপান্ন এবং সাতান্ন নম্বর আয়াতাম আলী আবু হরেরা রাজিয়া তিনি বলেন রসুলাম বলেছেন যে অধিক বেশি সম্পদ হওয়ার নাম ধনী নয় অধিক সম্পদ কারো কাছে থাকার নাম ধনী নয় আলা গেনা নাস মনের ধনাট্যটাই হলো বড় ধনী মন বড় হওয়াটাই হলো এটাই বড় ধনী ওয়ান আব্দুল্লাহনি আমরিন রাজি আল্লাহুমা আন্না রসুল্লাহাম কল قَدْ من مَنْ أَسْلَمَا وَرُزِقَا كَفَافًا وَقَنَّعَهُ اللَّهُ بِمَا آتَاهُ رَوَاحَ مُسْلِمُ عبدالله بن عمر بن عاص رضي الله تعالى عنهما تنه بولن رسول الله صلى الله عليه وسلم بولن جه اوئی بیکتی شفول ہوئے گلو جه اوئی بیکتی اسلام گوهون کورن چه ای بون تاکه جتشت پوریمان پرویجون انو جای تاکه رزق دوا ہوئے چه ای بون اللہ তার উপর সে সন্তুষ্টও হয়েছে এই তিনটা গুণ যাদের ভিতরে আছে তাদেরকে সফল এবং কামিয়াবি বলেছেন ওয়ান হাকিম ফাওয়ানি হাকিম বিন হেজাম রাজি আল্লাহ তিনি বলেন আমি রসুরুল্লাহ কাছ থেকে কিছু চাইলাম তো উনি আমাকে সেটা দিল তোমা সল তু হু ফ এরপরে আমি আবার চেয়েছি উনি আবার আমাকে দিয়েছেন কোন জিনিস চেয়েছি তিনি আবার আমাকে দিয়েছেন সুম্মা কল এরপর এবং সবুজ সুন্দর আকৃষ্টকর ফমান আহ বিখাওয়াত যে ব্যক্তি উদারতার সাথে মনের প্রসারতার সাথে কোন জিনিস যে ব্যক্তি গ্রহণ করবে আল্লাহ তালা তার ভিতরে বরকত দান করবেন ওয়ামান আখাদু বি ইসরাফিন আর যে ব্যক্তি মনে লোভ নিয়ে লালসা নিয়ে যে ব্যক্তি কিছু চাইবে বলছে তার ভিতরে বরকত দেওয়া হবে না ওয়কানি সে হবে ওই ব্যক্তির ন্যায় যে খাবে কিন্তু তৃপ্তি লাভ করবে না খাবে কিন্তু তার তৃপ্তি হবে না واليد العليا خير من اليد السفلى الار উপরের হাত নিচের হাতের চাইতে উত্তম বেশি واليد العليا অর্থাৎ যে قال حكيم حكيم বললেন فقلت يا رسول الله والذي بعثك بالحق لا ارزى احدًا بعدك شيئًا حتى افارق الدنيا يا الله الرسول الله عليه وسلم আজকের ومن المساعدة للمساعدة للمساعدة؟ فقال أبو بكر رضي الله عنه يدعو حكيمان ليعطيه العطاء أبو أكر سديك رضي الله عنه تني حكيم كدكتين كيشو داور جنو كنتو فيا أبا أن يقبلا منه شيئان تني تركستي كيشو نتي وشكر تي جانتين ابن تني كرون كتن ثم إنا عمر رضي الله عنه دعاه ليعطيه فأبا أن يقبلا এরপরে অমর জিয়াল তাকে ডাকতেন এবং তাকে দেওয়ার থেকে অস্বীকার করতেন নিতেন না আমি তোমাদের সামনে হাকিমের অবস্থাটি বর্ণনা করছি আমি তার জন্য মাল থেকে যে অংশ সে পাবে এটা যখন আমি তাকে দেওয়ার জন্য চেষ্টা করছি এই যে কথা শুনেছে যে চাওয়া যে উনি নিন্দাবোধ করেছেন বেশি চাওয়া ভালো না এই বক্তব্য পর বলছেন কোনো দিন আর সে কারো কাছ থেকে কিছু নেয় নেই সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী এই হাদিস থেকে আমরা যে শিক্ষা যা অর্জন করতে পারি সেটা হলেই যে সাহাবা এখরামদের অবস্থা তারা গরিব দুনিয়ায় তারা এভাবে কষ্টের জীবনযাপন করতেন প্রয়োজনে তারা যদি চো শরিয়ত এটা বলেছে তুমি যদি একান্ত প্রয়োজন হয় তাহলে চেয়ে নিতে পারবে কিন্তু তারপরেও যখন সে আল্লাহ নবীর কাছ থেকে শুনলেন যে অধিক চাওয়া লোভ নিয়ে চাওয়া এটা ঠিক নয় তো সাহাব একরাম এই বাণী শোনার সাথে সাথে তারা আমলে পরিণত করে দিলেন এবং তার জীবনে আর কোনো দিন উনি কারো থেকে আর নিলেন না তো তাদের উদাহরণটা কি কেমন যে তারা সামিয়ে না ও আতা আনা আল্লাহ রসুলের মুখ থেকে একটি কথা শুনেছি সঙ্গে সঙ্গে সেটা তার জীবনে বাস্তবায়ন করেছে সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডল আজকের আলোচনা এখানেই শেষ করছি এ বিষয়ে বাকি আলোচনা পরবর্তী বৈঠকে আসবে ইনশাআ আল্লাহ তালা আল্লাহ তালা আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দান করুন ও আখিরুদ্দাওয়ানা আলহামদুলিল রবিলামিন আসসালাইকুম বরহমুল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 मुक्त दान कर रेखे स्रष्टाचाल करते हैं मानवतार समाधान थ्री जीरो জিরো ডাবল ওয়ান থ্রি টু ইউরো অ্যাকাউন্ট নাম্বার ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাট দা রেট পিস মানবতার সমাধান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 मानवतार कल्याण निश्चित करते जक फित्री शनिवार रत दस टाय पुन सम्प्रचार सकाल साढ़े आठ टाइम पीट टी बांगल्